السلام আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسلیما كثيرا আমা বাদ ফল রসিনব রসুল মানব ও সক كان له ও في العمل হারসালাম হসন ও সন্ন্যত হকালা من রসূলসারফিকিন <متصف> সম্মানিত দিনী ভাতৃমন্ডলী আল্লাহ রবী আলমিনের প্রশংসা এবং পি নবী সালামের পর আজ শনিবার বাইশ আমাদের ধারাবাহিক আলোচনা সার্ভসন্না নামক আকিদার কিতাব থেকে এমাম হাসান আলবার রহমতুল্লাহ আলীর আজকে পর্ব নম্বর ঊনপঞ্চাশ আগামী সপ্তাহে ইনশা আল্লাহ তালা পঞ্চাশটি পর্বে এই কিতাব আমরা শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন আজকের আলোচনা সন্ন্যত এবং আহলে সন্নত সম্পর্কে যারা সন্নতের অনুসারী আহেলসন্না জামা যারা কোরআন এবং হাদিসের অনুসারী আহেল হাদিস আসহাবুল হাদিস তাদের সম্পর্কে সালাফেসালহিনদের এই ওম্মতের যারা পূর্বসরী আমাদের পূর্বে স্বর্ণ যুগে চলে গেছেন তাদের কিছু মূল্যবান উক্তি এমাম হাসান আলবর বাহির রহমত বলছেন ওয়াকালা মালিক বিনো আনাসিন রহমা এমাম মালিক বিন আনাস রহমা উল্লাহ তালা বলেছেন এমাম মালিক বিন আনস চার যে প্রসিদ্ধ ফিখের ইমাম তাদের অন্যতম চারজন ইম্মা মহম্লা যাদের তকলিদে চারটি মজহাব তৈরি হয়ে গেছে যুগের আবর্তন বিবর্তনে তাদের প্রখ্যাত ইমাম যিনি ফাকিহ ছিলেন মহাদ্দেশও ছিলেন এবং তিনি মদিনার ইমাম ছিলেন ইমামিল হিজরা মদিনায় তিনি রসুল্লাহ সালাহাল্লামের হাদিসের শিক্ষা দিয়েছেন মসজিদ নাবিদ সারাজীবন হেমাম মালিক বিন আনস রাহম্লাহ তালা যার জন্ম তিরানব্বই হিজড়িতে তিরানব্বই হিজড়িতে অনেক সাহাবাই কেরাম তখন বেঁচে ছিলেন কারণ সাহাবাই কেরামদের শেষ যুগ হচ্ছে একশো দশ হিজড়ি একশো দশ দশ হিজড়িতে সর্বশেষ সাহাবি ইন্তিকাল করেছেন মক্কাই মাক্কাতুল মক্কার আবু তোফাইল দৌসিরজি আল্লাহ তাহলে সাহাবাই কেরামদের আমলেই তার জন্ম যখন সর্বশেষ সাহাবীর যখন ইন্টেকাল হয় তখন ইমাম মালিক রহমত উল্লাল এর বয়স কত হয়েছে তেরানব্বই যদি জন্ম হয় তাহলে ১৭ বছর। ১৮ বছর সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর সাব আলোক জি তাহলে অনেক শাহবাই কিরামকে তিনি দেখেছেন তো এই দিক থেকে তিনি পাবেন বা সাহবাই জমানা পেয়েছেন বলছেন আর ইন্টেকাল তার একশো উনআশি জন্ম তেরানব্বই হিজরি আরেকাল হচ্ছে এবং তার থেকে রসোরামের সাহাবাই কেরাম গৌরহম নিরাপদ থাকলো। সাহাবাই কেরামদেরকে গাল বন্ধ করল না সাহাবাইকারদের ওপর দোষ আরোপ করল না সাহাবাইকারদের সমালোচনা করল না সাহাবাইকারদের বিচার করতে বসলো না আসামের কর্টগাড়াই হাজির করলো না যেমন মদি করেছে এবং জামাতিরা করে থাকে আর গালবন্ধ করে থাকে এমন কি কাফের বলে থাকে শিয়া শিয়ার আর তাদের অনসারি জামাতিয়ার এবং এফানিগুলো তো যারা সন্ন্যতকে আঁকড়ে ধরবে একটি বৈশিষ্ট্য সন্ন্যত মানে নবী সাহাশ্লাম আদর্শ খোলাখার আসার আদর্শ কাকড়ে ধরবে আর আস্লা সাহবাইকার কোনো সমালোচনা করবে না কোনো মন্তব্য করবে না অন্তরে শ্রদ্ধা রাখবে এবং শ্রদ্ধামূলক কথা বলবে কিছু বলার থাকে। আর বিচার করতে বসবে জাস্টিফাই করতে বসবে যে না উনি এটা করেছেন মন্তব্য করতে বসবে এটা বেয়াদ কাজ এটা পথভ্রষ্টদের কাজ এটা বেদাতিদের কাজ তারা যারাই হোক না কেন যদি সাহাবাই কেরামগণ রসুরস্লামের সাথে সঙ্গী গণ নিরাপদ থাকে তাদের এই অবস্থায় মারা যায় ওপরে মৃত্যু বরণ করলো অন্তর সাফ সাহাব সম্পর্কে অন্তর কোনো বিদ্বেষ নেই আল্লাহরে হাসরে শিখেছি আল্লাহ যারা ইমানদার তাদের সম্পর্ক আমাদের অন্তর কোনো বিদ্বেষ তৈরি করিও না রাখিও না আমাদের অন্তরকে সাফ রাখিও আর সবচেয়ে বেশি ইমানদারই ও মতের এবং ইমানদার মমিনদের জন্য আদর্শ রসুল উল্লাহ সাহেবের পরে শাহবাইকরাম তবে শাহাবাইকরাম সম্পর্কে যারা এই মন্তব্য করেছে করে থাকে অথবা বিরূপ ধারণা রেখে থাকে বিদ্বেষ রেখে থাকে তারা কথোভনষ্ট আর যদি এই দোষ থেকে নিরাপদ থাকে আর এর উপর মারা যেতে পারে কানা মান না বিশুর হবে নবী রসুলগনের সাথে অসিদ্দিকীন এবং মহাসত্যবাদীদের সাথে সবাইকে আমাদের সাথে অসহাদা এবং শহীদদের সাথে ওলামাদের সাথে সোহাদার দুটি তফসিল একটি হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে মানুষ শহীদ বললে শহীদ নয় বরং আল্লাহর ক্যালেমাকে উঁচা করতে গিয়ে দিনকে উঁচা করতে গিয়ে দিনকে শক্তিশালী করতে গিয়ে দিনের জন্য কেউ যদি প্রাণ দিয়ে থাকে আর সোহাদা মানে হচ্ছে সাক্ষী আর তৌহিদের সাক্ষ্য প্রদানকারী আল্লাহর আলমের স্বয়ং তার ফেরেস্তারা এবং এই জন্য সোহাদার দ্বিতীয় তফসির হচ্ছে তাদের হাসর হবে আলেমদের সাথে আলেম মানে আজকালকার প্রচলিত ভাষার আলেম নয় প্রচলিত ভাষা বেদাতিদের বড় আলেম মনে আসল আলেম রসুল্লা সাহাবাইকার তবে জামান আলিমগুন হ্যাঁ তারপর যুগের আলিমগুন ইমাম্মা আলিক আহমদ আবু হানিফা শাহি আবু ইউসুফ মোহাম্মদ ইমাম বুখারি মুসলিম তারপরে বর্তমান যুগের শেখ হা আজ ওসাইমিন এবং যারা কোরআন সন্নার আলেম ছোট হইলেও যারা কোরআন সন্নার অনসারী আলেন জিজাতি নয় অশালহীন এবং সৎকর্মশীল যারা ফর আলেম নয় কিন্তু সমাজের বড় মানুষ যারা জি ওদের সাথে আমল যদিও আমলে তুটি থাকে ফরজি আছে হয়তো অজেব্রুটি আছে কিন্তু কোন রকমের অন্তরে কোন বিদ্বেষও রাখে না ঘৃণাও রাখে না কোনো মন্তব্য করে না বিরূপ এবং কোন রকমের খারাপ ধারণা ধারণাও রাখে না আমলে ত্রুটি থাকলেও তাদের হাসুর হবে নবী রসুল সিদ্দিক সোহাদা সালে হিন্দুদের সাথে তারপরে বলছেন ওয়াকালা বিশ্বুবুল হারিস এমাম বিশ্ববুল হারেস বলেছেন ইনি কে ছিলেন বিশ্ববিন হারেস বিন আবদুর রহমান আবু নাসর বড় জাহিদ পরেশগার আল্লাহর ওলি ছিলেন তার ইন্তকাল দুইশো সাতাইশ হিজড়িতে আল ইসলাম হওয়া সন্না ইসলামী হচ্ছে সন্ন্যত ইসলামী হচ্ছে যার নাম ইসলাম ওইটার নামে সন্ন্যত আলাদা কোনো জিনিস নাই সন্নত মানে কি রসুরুল্লাহামের ছেড়ে যাও আদর্শ তাই না তিনি যা করেছেন বলেছেন এটি তো সন্নাথ নবী সন্না সন্ন্যত রসৌল্লা সন্ন্যতো ইসলাম এবং রসুল্লাহ বাস্তবায়ন এবং কোরআনের বাস্তবায়নে কোরআনের তফসিরের জন্য সর্বোত্তম তফসির কোরআন কেরিমের পরে রসুল্লাহ সাইসাল্লামের জীবনী এবং রসুল হাদিস তো ইসলাম হচ্ছে সন্না ইসলামের অপর নাম হচ্ছে ইসলামের তরীকে ইসলামের আদর্শ আহলে তলাত মানে মুসলিম ওই রকমই আহলুল হাদিস কোরআন হাদিসের অনুসারী মানে মুসলিম আলাদা কিছু নয় যেমন আজকালকার যারা আহলে হাদিস নিজেদেরকে বলতে চায় না অথবা আহলে হাদিস দেরকে যারা ঘৃণা করে কোরআন হাদিসের অনসারীদেরকে তাদের ধারণা যে আহলে হাদিস আলাদা জিনিস ইসলাম আলাদা জিনিস না যেটা খাঁটি ইসলাম হ্যাঁ সেটা হচ্ছে কোরআনে বা হাদিস আর যারা কোরআনে বা হাদিসের নিঃসর্ত অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস কোরআন হাদিসের অনুসারী যারাই মুসলিম তারাই হচ্ছে আহলে হাদিস মুসলিমের অপর নাম হচ্ছে আহলুল হাদিস মুসলিমের অপর নাম হচ্ছে আসহাবুল হাদিস মুসলিমের অপর নাম হচ্ছে আহলুসন্নাত মুসলিমের অপর নাম হচ্ছে সালাফি কারণ সালাফদের কাছে নির্ভেজাল খাঁটি ইসলাম ছিল আর ওই খাঁটি সাহাবাইকরামদের আমলের ইসলাম যারা ধারাবাহিকভাবে যুগে যুগে মেনে আসছে তারাই হচ্ছে সালাফি পরবর্তীকালে এসছে কিন্তু সাহাবাইকরামদের অনুসারী যেই যুগে খাঁটি ইসলাম ছিল তারাই হচ্ছে আসল মুসলিম তো মুসলিম আলাদা জিনিস আর ওর একটা অংশ অথবা কিছু বিশেষ কোনালাফি তারে হচ্ছে মুসলিম মানে খাঁটি মুসলিম বাকিগুলো কিসলিম বাকিগুলো দুই রকম আছে কিছু আছে এত গুমরা হয়েছে এত প্রষ্ট হয়েছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইমান ভঙ্গ করেছে বড়ো বড়ো কুফরি শির করে মাজারে সেদা করে বলে মুসলিম এ আলী হুসেন বলে ডাক দিওয়ার মাঝে মুসলিম বড় শিরিক করে ইসলাম থেকে বেরিয়ে গেছে আর কিছু আছে ইসলাম গণ্ডিত থাকলে বিভ্রান্ত গুমরা বিভিন্ন গুমরা আহির কারণে বিভিন্ন আকিদার বিভ্রান্তির কারণে তারা সঠিক খাঁটি ইসলাম থেকে সরে গেছে আর তাদের বললো যে যুক্ত মুসলিম তারা মুসলিম কিন্তু ভেজালযুক্ত মুসলিম আর ভেজাল মুক্ত মুসলিম হচ্ছে আহমুল হাদিস ভেজাল মুক্ত মুসলিম হচ্ছে সলাফি ভেজাল মুক্ত মুসলিম হচ্ছে আহলিস জামা কিন্তু ভারত বাংলাদেশে প্রচলিত আহলুসন্না জামা না আহলিস জামাত ভারত বাংলাদেশে বেরেলবি যারা মাজার পুজারী তারা নিজের বলে আটরোশি মাইজমান্ডারি যতগুলি বেরেলির তরীকা আছে সারসিনা এইরকম যতগুলি আছে আপনার মাজারপন্থী হ্যাঁ ফুলতুলি সবগুলি নিয়ে যাতে আহলে সন্ন্যাম অথচ পাক্কা আহলে বেদাত পাক্কা আহলে বেদাত বলো আহলে সিরকি সুতরাং নামের কাজ হবে না কাঁকি দিয়ে প্রমাণ করতে হবে কাজ দিয়ে আমল দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা সত্যি আহলুস সন্নাতজাম সন্নতওয়ালা এবং সাহাবাইকার দলওয়ালা আমরা সাহাবাইকার আমলে যে ইসলাম ছিল ইসলাম পালন করি আসেন সাহাবা এখরামদের জমানায় পীরমরিদি ছিল না বাদ দেন ছিল না সব ছিল না বাদ দেন খাটি ইসলাম হচ্ছে সন্ন্যত হিসনতি হচ্ছে ইসলাম সুন্নতি হচ্ছে ইসলাম কথা বলছেন বিশ্বমিনা হারিস ওকাল ফোজায় বড়ই আল্লাহর ছিলেন বড়োই নেক মানুষ ছিলেন দুনিয়া বিমুখ ছিলেন ছিলেন। তো তিনি কি বলছেন এজার আই তাও রাজ আহলি সন্না আমি যখন কোনো আহলে সন্নাতে মানুষকে দেখি আর যেন আমি রসুল কোন সাহাবি কে দেখছি কোরআনে নির্ভেজাল অনুসারীকে যখন আমি দেখতে পাই যখন আমি কোন আহলে সন্ন্যাত দেখতে পাই কোরআন অনুসারী কে দেখতে পাই তো যেন আমার মনে হয় যে রসুল্লামের সহচর সাথী সঙ্গীতদেরকে আমি দেখতে পেয়েছি ওই দারমিনা মোনাফিকা মোনাফিকল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি সন্দেহ আল্লাহর রসুল আর সত্যি আল্লাহ রসুল কিন্তু তোমরা মুখে যে কথা বলছো অন্তরে সে কথা আছে কাজে আছে অন্তরে বিশ্বাস নেই অন্তরে শত্রুতা আর মুখে শুধু উচ্চারণ করছো আসাদু আল্লাহ রাহিল্লা ওষাদ মোহাম্মদ রসুল্লাহ যে কথার সাথে কাজের মিল নেই হ্যাঁ আকিদারের মিল নেই বিশ্বাসের মিল নেই একেই তো কি বলে মোনাফেক বলে মোনাফেক বলে জাতিতে মুসলিম আর মুনাফে কি চরিত্র আছে অদা খেলাফি করে অশ্লীল ভাষা ব্যবহার করে খেয়ানত করে এগুলো মোনাফেকের লক্ষণ কী এগুলো আমলের মোনাফেক কর্মগত মুনাফেক আর আকিল মোনাফেক অন্তরে বিশ্বাস নেই আল্লা বড় কালে অন্তরে ইসলামের মহাব্বত নাই। অন্তরে কোরআন হাদিসের মহাব্বত নেই অন্তরে বেদাতের সাথে মহাব্বত অন্তরে মাজারের সাথে মহাব্বত অন্তরে তাদের পীরের সাথে মহাব্বত আল্লাহর মতো মহব্বত কিন্তু দাবিদার যে আমরা খাঁটি মুসলিম তাহলে কথা একরকমের আর কাজ অন্যরকম কাজ অন্যরকম তাদেরকে দেখে দেখেন যে এক আল্লা রে বদত করো এক আল্লাহকে সেচদা করো আর এক আল্লাহকে যদি সেচদা তহ প্রতিষ্ঠা করতে হয় তাহলে যতগুলি সিরকির আস্থা না আছে পীরের মাজার সবগুলো ভেঙে সাধারণ কবরে পরিণত করতে হবে দেখেন সারা পৃথিবীর সবচেয়ে বড় মিছিল বেরবে এত বড় মিছিল পৃথিবীতে কখনো বের হয়নি কোনো রাজনৈতিক দলে এত অতিনি দেখেন আপনি মুসলিম দেশে ভারতে দেখেন বাংলাদেশে দেখেন পাকিস্তানে দেখেন মাজার ভেঙে কি হয় হ্যাঁ মাজার ভাঙার কথা বললে দেখেন জি তো তাহলে যাচ্ছে যে এদের মধ্যে চরিত্র আছে দাবি করে ইসলামের হার ইসলাম হচ্ছে তহিদ ইসলাম শুরু হবে তহিদ দিয়ে রাই রাহিল দিয়ে সেরকের গুড়িয়ে দিতে হবে এরা সেরকের পক্ষে পক্ষে হয়ে জেহাদের ঘোষণা এদের বাতিলের পক্ষ থেকে জেহাদ করে না জি তহিজের বিরুদ্ধে এদের জেহাদ সন্ন্যার বিরুদ্ধে এদের জেহাদ এর জন্য কোরআন সন্নাভিত্তিক কোনো যায় মসজিদ হ্যাঁ নির্মাণ হলে ক্ষমতা চললে সেখানে জালিয়ে দিয়ে থাকে ভেঙে দিয়ে থাকে করছে না করছে না কেন সে দেখ মন্দির মন্দিরটা তো কেউ ভাঙে না আর ভাঙা যায় তো তাই বলছেন মূল্যবার কথা বলেছেন আমি যখন কোন ঠিক এইরকমই কথা এবং সাফির রহমত উল্লাহ আল থেকে বর্ণিত হয়েছে এবং সাফির রহমাল্লাহর জন্ম হচ্ছে কত কি বলতে পারে পঞ্চাশ হিজড়িতে যেই বছর ইমা ওয়ানিফার ইন্তেকাল হচ্ছে ওই বছরে জন্ম ইমাম শাহির আর এন্তেকাল ইমাম শাহির দুশো চার মাত্র বয়স কত পেয়েছিলেন চুয়ান্ন বছর আমাদের চাইতে কম কিন্তু কত খেদমত করেছেন আর কত বড় ইমাম এই উম্মতের চিন্তা করে খ্লাস যদি থাকে আর চেষ্টা থাকে তো মানুষ এগিয়ে যেতে পারে আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন বলেছেন এবং আম হাদিস আমি যখন কোন হাদিস হাদিসওয়ালাকে দেখি আহলুল হাদিস আহলুল হাদিস বা আসাবুল হাদিস মানে দুটো অর্থ একটা হচ্ছে মহাদিসিনদেরকে দেখি যারা হাদিস চর্চা করে হাদিসের পড়াশোনা করে হাদিস শিখায় বা হাদিস শিখে মহাদিস হাদিসের সাবজেক্টের উপর তারা স্পেশালিস্ট মহাদিস কে দেখে এটা একটি অর্থ বেদাতের শুধু এই অর্থ নেই আর একটি অর্থ নেই না বরং যারা হাদিস অনুযায়ী আমল করত জন সাধারণ সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষিত অল্প শিক্ষিত হাদিসের কোনো পণ্ডিত মহাদ্দেশ নয়। কিন্তু হাদিস অনুযায়ী জীবন যাপন করে কোন ব্যক্তির তকলিদ করে না আবু হানিফারও তকলিদ করে না সাফিরও তকলিদ করে না মালিকের আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বলা হতো আহলুল হাদিস মানে হাদিস বলা আর আসহাবুল হাদিস মা হাদিসের সঙ্গী হাদিসের মানে হাদিস বলা হাদিস বলা তো হাদিস দুই রকম যারা হাদিস পড়ে পড়াই চর্চা করে তারা হাদিস আর যারা জীবনযাপন করে তারা হচ্ছে এবং হাদিসে বলা হয়েছে কিতাবল্লাহ সন্ন্যতি খুদ বলতেন সবচেয়ে উত্তম বাণী উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন জি আল্লাহ নজাল আহসান হাদিস আল্লাহ বলছেন আহলুল হাদিস বা আসাবুল হাদিস মানে যারা কোরআন মানে এবং হাদিসও মানে বলছেন কি যখন আমি কোন আসাবি হাদিস কে হাদিস ওলাদেরকে দেখি কাহনি রায় তো যেন আমি দেখলাম মিন রাজাবিন রসুল্লা সাল্লামের নবিস্লামের কোন একজন সাহাবিক সাহাবিক দেখতে পারি এমাম আবু নয় হিলিয়াতুল আউলিয়ার নবম খণ্ড একশো নয় পৃষ্ঠায় বর্ণনা করেছেন এবং এমাম বেহাকি আলমদ খালানের পৃষ্ঠা নম্বর তিনশো একানব্বই বর্ণনা করেছেন আর এমাম খাতিবগদাদম্লা বর্ণনা করেছেন এমাম শাহি থেকে হাদিস যখন কোন হাদিস ওলাকে দেখি আমি মহাদেশ হোক অথবা হাদিসের ওপর আমল করা কোরআন হাদিসের অনুসারীকে দেখি হাইয়ান যেন আমি জীবন্ত অবস্থা দেখি কারণ নবী যেমন আমল ছিল তেমনই তার আমল করে তার কি বলে তারা যেমন নবী সালাম সালাত তেমনই তোমার সালাত পড়ে এটা কারা বলে একমাত্র আহলে হাদিস একমাত্র মহাদ্দেশা নাহলে দিশাই বলে যে আমরা কেমন নামাজ পড়বো কেমন সালাত করবো যেমন হানফি কি বলবে না হানফি মজাহের আলো কেমন নামাজ পড়ু সাহাফি বলবে আমরা শাহি মজাহের আলোকে নামাজ পড়ুক ঠিক না হাত ছেড়ে পড়ে নবিস হাত ছেড়ে নওয়াজ পড়েছেন নাকি নবী সাইসাল্লাম সুরাফাতেহা ছাড়া মুক্তিরা সাহাবির করেছেন যে চুপচাপ দাঁড়িয়ে হ্যাঁ আর শয়তান দিতে থাক কোন এরকম কাজ করেছেন কখন করেন বিশেষ করে যখন শুনেন না আর এগারোটা কথা না শুনেন না সতেরোর মধ্যে জি তো এই ছিল খাতি বাগদাদি শারফু আসাবুল হাদিসের চৌরানব্বই পৃষ্ঠা বর্ণনা করেছেন ওকাল ইউনুসবিনবাক হয় মানুষ আজকালকার যুগে আজব হয় আজব লাগে মানুষকে আজব লাগা পর্যন্ত না আশ্চর্য লাগে মানুষকে অবাক হয় মানুষ কি দেখলি ভালো দেখলি অবাক হয় দেখেন পর্দা যদি খুব বেশি করে করে অতি অবাক হয় বেশি লম্বা দাঁড়িয়ে দেখলে অতি অবাক আরে কত বড় দাঁড়ি রে তাই না টাকা কাপড় পরে শতকরা একজন লোক পাওয়া যাবে ওকে দেখলে টাকা দেখো কত কত উপরে উঠেছে কাপড়। মানে ইসলাম দেখলেই খাঁটি ইসলাম দেখলেই মানুষ অবাক হয় কোন পথে গিয়েছে মানুষ জাহ্নানের পথে শুধু অমুসলিমরা মুসলিম সমাজে মুসলিম সমাজে ঢিলা ঢালা যদি বরগা পরে তাহলে বলে যে কি তাঁবু মুসলিম সমাজের মহিলারা যদি নিজেদের বলে যে তাঁবু লাগে দেখে তাহলে কি হতে পারে কুফি ইমান ভঙ্গকারী হতে পারে আল্লাহ হদায়ত করে এদেরকে এবং ইসলামের জ্ঞান দান করে এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করে তো তাই বলছেন যে আল আজাবল ইম এলা সন্না আজকাল অবাক হয় মানুষ ওইসব লোককে দেখলে যারা সৌন্নত লোক সব দেখ কি করছে। তাই না জোরে আমি বলেছি আমাদের নামাজ খারাপ করে দিল ঠিক না হ্যাঁ ওদের মিলাদ ওদের সাথে মিলাত ধরলেন না ওদের সাথে মোনাজাত ধরলেন কোন রকম নামাজ পড়ে আপনি খুশু করে লম্বা করে দীর্ঘ সন্নতি পড়ছেন ওরা তো আল্লাহ হেফাজত করে বলছেন যে আজকাল সন্নতির দিকে আহ্বান করলে মানুষ অবাক হয় আমরা যেন প্রথম দিকে আলোচনা শুরু করলাম আলোচনা শুনলে মানুষ অবাক হয় জীবনেও শুনিনি হি কোন কথা বলছে হি আবার কোন কথা বলছে হি আবার কোন কথা বলছে এই করতে করতে কত লোক হেদায়ত হইল আর কত লোক হ্যাঁ গোমরা হয়ে উল্টো দিকে গেল কিন্তু অবাক সবাই হয়েছে প্রথম দিকে যারা হেদায়ত হয়েছে তারাও অবাক হয়েছে আর অবাক হয়েছে এই এই দৃশ্যটা তুলেছে ও আো জীব এলা সন্না এর চাইতে বেশি আজকাল অবাক লাগবে এমন কোন ব্যক্তিকে পেলে যে ব্যক্তি সন্ন্যতের ডাকে সাড়া দিচ্ছে সৈন্যতের দিকে ডাক দিলে কোরআন দেবে হেদায়ত হবে এইরকম লোক পাওয়া বিরল শতকর একটা লোক হেদায়ত হচ্ছে এখানে হাজার হাজার বাঙালি আছে আমাদের বাঙালি দিয়ে উদাহরণ দিয়ে বাংলা ভাষা সংস্কৃতি শিখো শিক্ষো মার্কেটে বাঙালি মার্কেট বলতে হবে মেজরিটি ঠিক না কয়জন লোকের দায়িত্ব হচ্ছে कय लोक दिन शिखते आस एखान रियल जाए, जाए, के नहीं जाए सोना जाए जमजमो नहीं जाए खेजुरो नहीं जाए मदिनार इसलम चाहिए अमान कानाफी हा आज हमारे अंध छो ফাহা ফিলা আকারে তা আমি এখানে অন্ধ হয়ে থেকে গেলো আর অন্ধ হয়ে দেশে ফিরে চলে গেল বেদাতী হয়ে এসেছিল বেদাতি হয়ে জীবন যাপন করলো প্রবাস জীবন সৌদি আরবে আর এখান তো আজও বিনো এর চাই তো বেশি অবাক আজকাল লাগে বিরহল জীব এলাস যে যাকে সন্ন্যতের দিকে ডাক দেওয়া হচ্ছে বা সন্নতের দিকে আসছে ফায়াকাল আর সন্নতি গ্রহণ করছে সৈন্যতের দিকে ডাক দেওয়া হচ্ছে তখন সৈন্যতের ডাকে সাড়া দিচ্ছে এবং সেটাকে সাদরে গ্রহণ করছে এইরকম লোক পাওয়া খুবই মুশকিল খুবই মুশকিল জি বেদাতি মাহফিল কর বেদাতি বক্তাকে যদি অনুমতি দিয়ে দেওয়া হয় আরও দেশেই আর যদি এখানে চলে আসে মাহফিল করার জন্য যেগুলোকে লাখ লাখ টাকা দিয়ে এই মূর্খ বেদাতিরা নিয়ে আসছে তাহলে লোকে লোক অণ্য হয়ে যাবে হবে না হবে না যাহা নামে দুই সংখ্যা বেশি হবে জাননাতির সংখ্যা কম হবে মাস তো এ কথায় তবে তিনি বলে হ্যাঁ যে আপনাদের কয়টা লোক আপনার যে হক পথে আছেন আপনার ঠিক বলছেন আপনাদের কয়টা লোক শুনি আপনাদের কথা ঠিক না জি কাল এটি বুঝে না মূল্যবান জিনিস সংখ্যায় কম মূল্যবান জিনিস সংখ্যায় কম থাকে লোহার তুলনায় চাঁদি কম পাওয়া যায় আর চাঁদের তুলনায় স্বর্ণ আলালাকাই কম করেছেন যায় স্বর্ণ তুলনায় হীরা মণি মুক্তেন তো এগুলি বিভিন্ন আর অন্য অন্য কিতাবে রয়েছে ওয়াকান ইবনে আউনুল ইন্দাল মতাম ইবনে আউন রাহম তার ইন্তকালের সময় বলতেন বা বলছিলেন আর সন্না তার সন্না সন্নতকে আঁকড়ে ধরো সন্ন্যদ কে আঁকড়ে ধরো বেদা আর সাবধান বেদাত থেকে সতর্ক বেদার থেকে দূরে থেকে বেদার থেকে বেদার থেকে সতর্ক সাবধান থাকো এই বলতে বলতে মারা গেছে বলতে বলতে মারা গেছে এই কথা বলেছেন সন্ন্যতকে আঁকড়ে ধরো সন্ন্যত আঁকড়ে ধরো বেদাত থেকে বাঁচো বেদার থেকে নিজেকে রক্ষা করো ওয়াকাল আহমদ বিন হাম্বাল এমাম আহমদ বিন হাম্বাল রাহে মহল্লা বলেছেন এম আহমদিন হাম্বাল তার জন্ম হচ্ছে একশো চৌষট্টি হিজুরি আর এনতে কাল হচ্ছে দুইশো একচল্লিশ তাদের চতুর্থ সর্বশেষ এমাম হচ্ছেন এমাম আহমদিন হাম্বাল জি এমাম আহমদিন হাম্বাল সর্বশেষ এবং তিনি সবচেয়ে বড় মহাদেশ ছিলেন চারজনের মধ্যে চার এমামর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হাদিসের জ্ঞানী ছিলেন গেছে ওই যুগে সঙ্গী বলা হয়তো ছাত্রদেরকে আমার সঙ্গী আপনার সাথী আর আজকাল কিন্তু অন্যরকম ভাষা ব্যবহার হয়েছে আজকাল নিজের ক্লাসমেটকে সহপাঠীদেরকে সঙ্গী বলা হচ্ছে তাই না সহপাঠীদের কি বলা হচ্ছে সঙ্গী বলা হচ্ছে আর ওই যুগে বলা হয় তো সঙ্গী বলা হয় তো ছাত্রদেরকে এজন্য বলা আবহানিফার সঙ্গী দুই সঙ্গী আবুহানিফার সঙ্গী না তা আবুহানিফার তারা দুইজন ছাত্র সিনিয়র ছাত্র তো কে বলছেন যে আমার একজন সঙ্গী মারা গিয়েছে মানে আমার এক ছাত্র মারা গেছে ইমাম আহমদিন বলছেন ফারুফ মারাম তারপরে তাকে স্বপ্ন যোগে দেখা হলো। মানে কেউ দেখল তাকে স্বপ্নে দেখছে ফাকালা তখন সে বলছে যে আমার ছাত্র বলছে বলছে। আমার ছাত্র বলছে কুল আবি আবদুল্লাহ তোমরা বলে দিও আবু আবদুল্লাহ ইমাম আবু আবদুল্লাহ ইমাম আবু আবদুল্লাহ হচ্ছেন ইমাম আহমদিনে হাম্বাল কারণ ইমাম আহমদের এক ছেলের নাম ছিল এমাম আবদুল্লা বিন এমাম আহমদ উনিও ইমাম ছিলেন এমামের ছেলে এমাম খুব কমই হয়েছে কিন্তু আমার আব্দুল্লাহকে বলে দিও কেস কে আক্রে ধরে রাখেন আঁকড়ে ধরে রাখিয়েন। কারণ আলাস আল আনী হল আনিস সর্বপ্রথম আমাকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন যে তুমি কোন তরিকের অনুসারী ছিল তুমি সন্ন্যতের অনুসারী কি না। জামাতি খনি তরিকাটা রসুল্লাহ তরিকা নাই তো রসুল্লাহামের তরিকা হচ্ছে সন্ন্যত কাঁকড়ে ধারা সেটা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে তৌহিদ যখন প্রতিষ্ঠা করবেন তৌহিদ ভিত্তিক যখন মুসলিম জীবনে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেন বড় ধরনের একটা যখন পরিবর্তন আসবে তখন সবাই বলবে যে আমরা এইসব চাই না এইসব খারাপগুলো করছি খারাপ শাসক চাই না এমনিতে খারাপই থাকবে না তখন তখন আপনাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে আপনারা বাছাই করবেন কিন্তু এখন ক্ষমতা আছে কয়েকজন লোক আছেন যারা ভালো মানুষ চান চোরেরা তো চোরই চায় যাতে করে চোরকে সামনে রেখে চোরি করতে পারে ডাকাত ডাকাতকে নেতা চায় হ্যাঁ দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজ নেতা চায়। যাতে করে ওর ছয় ছত্র ছায় দুর্নীতি করতে পারে ভালো মানুষ থাকলে তো হাত কেটে নেবে হ্যাঁ দণ্ডবিধান প্রথম আল্লাহ জিজ্ঞাসা করেছেন আমাকে সন্নাথ সম্পর্কে সুতরাং সন্ন্যত কাকড়ে ধরে থাকে না তারা নাজাদ পাবেন ওয়কাল আবুল আলী এমাম আবুল আলী অপ্রখ্যাত তাবি রাহেম তার নাম হচ্ছে রফি বিন মেহরান রেয়াহি এমাম ছিলেন বড়ো কারি হাফেজ ছিলেন মুফাসরি ছিলেন নব্বই অথবা তেরানব্বই হিজড়িতে ইন্তকাল নব্বই অথবা তিরানব্বই হিজড়ির ইন্তেকাল তবেই কিন্তু নব্বই হিজরিতে ইন্তকাল হয়েছে সাহাবি না আর কিছু কিছু সাহাবি এত মানে দীর্ঘায়ু হয়েছেন দীর্ঘ সময় পেয়েছেন যে একশো পর্যন্ত বেঁচে থেকেছেন তবে অল্প সংখ্যক সাহাবি জি তো তিনি কি বলছেন মানমা তালা শুন্য মস্তুরান কেউ যদি সুন্নতের ওপর মারা যায় লুকায়িত অবস্থায় মানে কেউ তাকে চিনল না ধরেন আমাকে দুনিয়া কেউ চিনল না আজকাল চিনে গেছে কিন্তু যদি নাও চিনে আর এইরকম অনেক আলেম আছেন অনেক ভালো ভালো আলেম আছেন বক্তব্যের ফিল্ডেও আসেননি হয়তো লিখনের ফিল্ড আসেননি কেউ চিনে না কিন্তু ভালো এলেম রাখি অথবা কোরআনে বাহাদিসের পাক্কা অনুসারী সন্নতাক এই রকম লোক সম্পর্কে অপরিচিত সৈন্যতরে মারা যায় মস্তুরান লুকায়িত অবস্থায় কেউ তাকে চেনলেন অপরিচিত অবস্থায় ফব সিদ্ধ হচ্ছে সিদ্ধিক মহাসত্যবাদী কারণ সে সত্য দিনের উপর প্রতিষ্ঠিত রয়েছে मान सलाफे नजात के आकड़े मुक्ति रूपा परित्राणा सन्नद के आंकड़े परित्राणाय कथा टी क्या एसाम विश्वन्ना नजात এমাম দারমি রহমতুল্ল আলাই তার সোনানে প্রথম খণ্ড আঠান্ন পৃষ্ঠায় বর্ণনা করেছেন এটি এমাম আবু নিলিয়াতুল আউলিয়াতে বর্ণনা করেছে তৃতীয় খন্ড তিনশো উনসত্তর পৃষ্ঠায় এমাম লালাক এতে সন্নাতে বর্ণনা করেছে প্রথম খণ্ড আর এছাড়া আবুল আলিয়া বলছেন যে বলা হয়েছে কে বলেছেন এমাম জহরি রাহমাউল্লা প্রখ্যাত তাবি থেকে বর্ণিত হয়েছে কানা মান মাদামিন অলামাইনা আমাদের পূর্বে যে সব অলামার আছেন তিনি তো তাবেই আর তার আগে যারা ওলামা চলে গেছেন মানে তার চাইতো সিনিয়র তাবি অথবা সাহাবাহিক তারা বলতেন কি বলতেন বলছেন যে আল আল এতে বিশ্বন্নাথের সন্ন্যতকে আঁকড়ে ধরা হচ্ছে মুক্তির উপায় যাহার নাম থেকে নাজাত পেতে চান গুমরাহী থেকে বাঁচতে চান তাহলে সন্ন্যতকে আঁকড়ে দেন নবীর তরিকাকে আঁকড়ে ধরেন তারপরে প্রখ্যাত খলিফায় রাশেদ যুগের পরে আসলেও তার একটি বক্তব্য রয়েছে তিনি এক্ষুতভাবে বলেছেন ওকাদ আলেম তো তোমরা জেনেছ আন্না আহ্না কানুয় আহলেসন্ন বলে থাকে তার যুগে এক শত তার ইন্ত হয়েছে তিনি শহীদ হয়েছেন তার আগের কথা বলছেন তার মানে সাহবা আমল এই কথাটি প্রসিদ্ধ ছিলেন সাহিবে বেদাতিন কেউ যদি বেদাতির কথা শুনি। কেউ যদি কার কথা শুনে বেদাতির কথা শুনে অনেকে বেদাতি শুনে ফেসবুকে ঢুকছেন সোশ্যাল মিডিয়াতে সব রকম জগা খিচড়ি আসছে আর সবই শুনছেন সহিমের শুনছেন আবার বেদাতিরও শুনছেন জামাতিরও শুনছেন তবুলিগিরও শুনছেন ও দেবন্দি সবার শুনছেন যদি বলা হয় এক শ্রেণীর মূর্খ আছে আপনাদের মতো নতুন নতুন সদ্য কিছু হেদায়াত হয়েছে অনেক মূর্খ আছে অবুজ এদের মধ্যে হালত আছে তুমি সবারই কেন শুনছ এরকম বিভ্রান্ত বলছে যে আমার বিবেক নেই যেটা ভালো হবে ওইটা নিবো আর যেটা ভালো নয় ওইটা নিব না এতই যদি বুজার ক্ষমতা আছে তো এখানে বসে বক্তব্য দেওয়া দায়ীর প্রয়োজন আছে আমার এখানে প্রয়োজন আছে মাঝে মাঝে সফরে যাচ্ছি সাহেব মুখলেজ নাই দরকার আমার এখানে তা আসো বক্তব্য করা আসো যারা এই ধরনের কথা বলবো বলবেন এখানে এসে স্টেজে বসিয়ে দেব বক্তব্য দেবে জি যোগ্যতা আছে একটু পরীক্ষা হয়ে যাবে একদিন আমার সামনে বক্তব্য দেবে আর তারপর তখন পরীক্ষাতে যদি পাশ করে নাই। তাহলে তখন তাকে পারমিশন দিয়ে দেবো কথা বোঝা গেছে তো এগুলো জাহিল মরুখেদের কথা যে আমার জ্ঞানবুদ্ধি নাই। আমি যেটা ঠিক কবুল করবো যেটা ভুল সেটা ভুল আমি ধরবা এতই ধরার ক্ষমতা থাকলে আর এলেন যেই ব্যক্তি বেদাতির বলছেন যে বেদাতির কথা শুনবে খারা ইসমাতিল্লা আল্লাহর নিরাপত্তা থেকে বেরিয়ে গেল বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে আহলে লহাদিস কাদিয়ানি হয়ে যেতে পারে আহল্যাদেশের সন্তানাস্তিক হয়ে যেতে পারে পারে না পারে না আহলিয়ান মাজারপন্থী হয়ে যেতে পারে আহলয়াদিসের সন্তান সুফি বেদাতি হয়ে পারে দেববন্দী হয়ে যেতে পারে চলে কত তবলিকে চলে যায় কত জামাতি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে যান আপনি রাজশাহী চাঁপাইয়ের দিকে যান আপনি আহল্যাদিসে সব জামাতি পথভ্রষ্ট হয়ে রয়েছে কি জন্য ওই যে মদুদীর কেতাব পড়তে গেছে আর তারপরে ওদের জামাতিদের বক্তব্য শুনতে গেছে আরে এত বড় একটা টোপ যে আমরা ক্ষমতায় চলে যাব আর এরা ভোগবিলাস করছে আওয়ামী লীগ দেখবে আমরাও ভোগবিলাস করবো আমাদের ছেলেরাও বিদেশ যাবে আর হ্যাঁ দুনিয়ার আমদ ফুর্তি করবো নগদ নগদ আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে যাব প্রতিদান পেয়ে যাব এইটা হলো দিন কায়েম করা না এটা দিন কায়েম করা না এটা হচ্ছে গদি কায়েম করা আখেরাত গরজ করতে হবে আখেরাতকে গরজ করেন আর যোগ্যতা থাকলে আল্লাহ বলছেন খেলাফত দিয়ে দেবো কিন্তু খেলাফতের এখন যোগ্যতা আসেনি অসৎ লোকের সংখ্যা এত বেশি রয়েছে যে এই খেলা হতটি কেন যাবে যার ফলে আল্লাহ খেলা হোত দেন না এই জন্য বারবার এরা আসছে আবার ধাক্কা খেয়ে যাচ্ছে কখনো আঠারোটা কখনো আবার কয়টাতে এলো দু চার পাঁচটা সাতটাতে এলো কখনো একবার নিশ্চিন্ন হয়ে কিছু থাকবে না এইরকম হচ্ছে এদের অবস্থা জি তো বলছেন যে যেই ব্যক্তি বেদাতির কথা শুনবে সে বেদাতির বই পড়ুক অথবা বেদাতির আল্লাহর নিরাপত্তা থেকে বেরিয়ে যাবে আল্লাহ হেফাজত করবেন এবং বেদাতের হাওয়ালা করে দেওয়া হবে বেদাতের দিকে ন্যাস্ত করে দেওয়া হবে বেদাতের দিকে বেদাতের দিকে তাকে ধাক্কা দিয়ে দেওয়া হবে যা তুই ওই দিকে যা নোয়াল্লি হেমাত যেদিকে যাবি সেদিকে যা কত লোকের এর পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ভালো ভালো ঘরানারিস ঘরানা। কত যে এরকম হয়ে গেছে একশো চল্লিশ তিনি কি বলছেন নাম ছিল ইমরান ইমরানের ছেলে মুসা আল ইসালামের ওপর ওহি করলেন কি ওহি করলেনা বেদাতির কাছে না বেদাতির সাথে না বেদাতির জলসা মাহফিলে বসা নিষেধ বেদাতিদের অনুষ্ঠানে যোগদান করা নিষেধ জি সেটা আপনি মাহফিলে যান অথবা সোশ্যাল মিডিয়াতে বেদাতি বক্তব্য করতে পারছেন সামনে আপনি নেটে শুনছেন অনলাইনে শুনছেন নিষেধ জি না আমাদের এরা যে বলছে এদের চাইতে এদের যুক্তিটা বেশি শক্তিশালী লাগছে মেমায় কল তাদের কথাতে যদি তোমার অন্তরে অস আসা কুমন্ত্রণা চলে আসার বিভ্রান্ত হয়ে যাও আর জাহান নাম তাহলে তোমাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করব গুমরা যদি হয়ে যাও তাহলে জাহান নামের আগুনে নিক্ষেপ করব। এই দাউদ্দিন হিন্দ রাহে যে কথাটি বর্ণনা করেছেন মুসা আলি ইসালাম থেকে সেটি বিভিন্ন কেতাবে এসেছে যেমন এমাম হারৈ বর্ণনা করেছেন জম্বুল কালামে আর তারপরে এইরকমই আরও যে একটি কিতাবে রয়েছে যেমন এবে বর্ণনা করেছেন কিন্তু এই যে আসারগুলি বর্ণনাগুলি রয়েছে সেগুলি সনদ দুর্বল সেগুলি সনদ দুর্বল যা এইটা নয় দুর্বল কিন্তু আগেরগুলি যেগুলো বর্ণনা করলাম এর আগে যেটা সুফিয়ান শৌরিদ রাহম আল্লাহর কথা বর্ণনা করলাম যেই ব্যক্তি বেদাতির কথা শুনবে সে আল্লাহর নিরাপত্তা থেকে বেরিয়ে যাবে আউট আল্লাহকে আউট করে দেবেন যা যে দিকে যাবি সেদিকে যা তোমরা হয়ে যা এবং বেদাতের দিকে তাকে ধাক্কা দিয়ে দেওয়া হবে বেদাতের বেদাতের বেদাতের হাওয়ালা করে দেওয়া হবে আউলিয়ার সপ্তম খন্ড ২৬ থেকে চৌত্রিশ পৃষ্ঠা এগুলোতে বর্ণনা করেছেন এমাম ইবনে বাত্তা এমানাতুল কুবরার চারশো চুয়াল্লিশে বর্ণনা করেছেন শেয়ার ও আলমিন্নবাল ইমাম জাহাবির রহমতুল্লাহ সপ্তম খণ্ড একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় বর্ণনা করেছেন তো এই কথাগুলি তাহলে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব আলম যেন আমাদেরকে হকের ওপর প্রতিষ্ঠিত রাখেন এবং হকের সাথে সবসময় থাকার তভিক দান করেন اور قرآن سنار انوسارے ہی آللہ جیون جاپنگ دان کریں اور ترپر اللہ جن ہم مرت دان کریں اور آللہ رب سمست رقم گمراہی اور گمراہر انشٹن بچی رکھیں اور سلسلام ربین محمد ولا علی وصحب আজমাইন।